আনহাসিবনু মালিক রদিল্লাহ তাল্হ্নতে বর্ণিত তিনি বলেন আবু তলহা রদিল্লাহ তু আল্লাহ নবী সাল্লাহ আল্লাম এর সঙ্গে একই ঢাল ব্যবহার করেছেন আর আবু রজিল্লাহ তু আল্লাহ্ন ছিলেন একজন ভালো তীরন্দাজ তিনি যখন তীর ছুটতেন তখন নবী সাল্লাহ আলাইস্লাম মাথা উঁচু করে তীর যে স্থানে পড়ত তা নজর রাখতেন